বিসমিল্লাহ রহমান রাহিম আলোর আলোকিত প্রাণ কালের নকিব হয়ে গে যায় সবুজ শ্যামলে ঘেরা আমাদের এই জনপদ যেখানে প্রকৃতির ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে এক অদ্ভুত মমতা এই আপন দেশটি পেতে আমাদের ঝরাতে হয়েছে অনেক রক্ত যে রক্তের বিনিময়ে পেলাম লাল সবুজের অপরূপ পতাকা লক্ষ্য প্রাণের দামে পাওয়া এই সবুজ মানচিত্রের অনিন্দ কিছু গান নিয়ে উচ্চারণ শিল্পী গোষ্ঠীর ১৩ তম পরিবেশনা প্রাণের দাম স্বদেশের প্রতিটি সবুজ আন্দোলিত হোক আমাদের গানে প্রযোজনায় সিএইচপি পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার